سُرُورِ عُرُونِهِ يَنْتَوَطُّ عَلَيْ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِ اللَّهُ فَلاَ مُضِلَّ لَهُ ولا اشهد الا الله لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله اجمعين واصحابه وبارك وسلم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذجنا للناس حب الشعوات من النساء والبنين والقناطر فالقناطير المقن طرتم من الذهب والفضه والخير المتجمه والامان والخير المتجمه والامان والارض ذلك متاع اول الدنيا والله ان هو حسن الباب دعا انا بكم بخير ذلك لذي نتقوا عند ربه جنات تجري من تحت الارقام تجري من تحتها الأنهار فالدين فيها وأزواج متهرة وأزواج متهرة ورضوان من الله والله بصير يقولون ربنا إننا آمنا تغفر لنا جنوبنا تغفر لنا جنوبنا وقنا زابا مار الصابرين والصادقين والقانتين والمنفطين ভারত নাম কুমিল بِالْآيَاتِ وَالذِّكْرِ الْحَكِيمِ সন্ত সভাপতি উপস্থিত শুধু মঞ্জলি এলাকার সর্বস্তরের মুসলমান বাইশবানেরা বিজ্ঞাপনের ঘোষণা মতে আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালামের সুরয়ে আলে ইমরানের চোদ্দ নম্বর আয়াত থেকে সতেরো নম্বর আয়াত পর্যন্ত তেলা আওয়াত করা হল এই আয়াতগুলিতে আল্লাহ দুনিয়ার বুকবিলাসের চাকচিক্র এবং পরতালের সুখ শান্তি আর বুকবিলাসের তুলনামূলক বিশ্লেষণ করেছে যে সমস্ত মানুষ দুনিয়ার চাকচিক্র দেখে এর তীর্থ বুকবিলাসের জন্য পরতালকে বলে যায় এই সমস্ত মানুষের জীবন ব্যর্থ হয়ে যায় এই কারণে আল্লাহ তকরবুল আলমিন যুগে যুগেই নবি রসুল প্রেরণ করেছেন দুনিয়ার মানুষকে এই কথাটা স্মরণ করাই দেওয়ার জন্য এই দুনিয়া যতই চাক্তিক কময় হোক এখানে তোমাদেরকে ওই চিরকাল কাটতে পারবে না এই চারটি ক্রময় দুনিয়াও একদিন ধ্বংস হয়ে যাবে কাজেই তোমরা যদি স্থায়ী সুখ শান্তি আর রোগ বিলাস চাও তাহলে মাস তাই দুনিয়া পায়া তোমরা পরকাল বলিয়া যায়ও না তোমরা একাতে আল্লাহ বলেন মালতো না তোমরা বরং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দাও অথচ দুনিয়ার জীবনে আর পরকালের জীবনে দুইটা পার্থক্য আছে একটা পার্থক্য হল দুনিয়ার সুখ শান্তি আর ভূগবিলাস বড় নিম্নমানের আর পরকালের সুখ আর বুকবিলাস অনেক উন্নত মানের আর একটা পার্থক্য দুনিয়ার নিম্নমানের বুকবিলাসও একদিন ফুরাইয়া যায় পরকালের উন্নতমানের মানের বুকবিলাস কোনদিন ফুরায় না তাহলে দুনিয়ার বুকবিলাসে আর পরকালের বুকবিলাসে পার্থক্য আছে কি নাই কয়টা পার্থক্য আছে দুনিয়ার বুকবিলাস নিম্নমানের পরকালের বুকবিলাস উন্নত মানের এই হল একটা পার্থক্য আর একটা পার্থক্য হল দুনিয়ার নিম্নমানের বুকবিলাসও একদিন ফুরাইয়া যায় আর পরকালের উন্নত মানের বুকবিলাস কোনদিন ফুরায় না এরপরে যারা পরকালের সুখ আর ভূগ বিলাসের কথা বলে গিয়ে শুধুমাত্র দুনিয়া আর ভূগ বিলাসের জন্য পরিণাম বর্ণনা করে যারা পরকালের সুখ শান্তি আর ভূগবিলাসের উপর দুনিয়ার সুখ আর ভোগবিলাসকে প্রাধান্য দিল এদের ঠিকানা হবে পরকালের চিরস্তায়ী জাহাঙ্গাব আর যারা দুনিয়ার জীবন একদিন ফুরাইয়া যাবে সেই দিন ইচ্ছা থাকা সত্ত্বেও ওর শত চেষ্টা করা সত্ত্বে দুনিয়াতে আর থাকা যাবে না আল্লাহর কাছে ফিরে যেতে হবে একদিন আল্লাহর আদালতে তারা দুনিয়ার জীবনের হিসাব দিতে হবে সেই কথার ভয়ে যারা দুনিয়ার ক্ষণস্থায়ী বুকবিলাসের জন্য হারাম পথ অবলম্বন করে না অবৈধ পথ অবলম্বন করে না আল্লাহ বলেন তাদের ঠিকানা হবে পরকালে চিরস্থায়ী জাননাথে দুনিয়া পাইয়া পরকাল বলিয়া যায় তাদের ঠিকানা হবে যা নাই দুনিয়ার উপর পরকালকে যারা প্রাধান্য ঠিক রাখে পরকালের উপর যারা দুনিয়াকে না পরকালে আল্লাহর আদালতে দাঁড়াইয়া দুনিয়ার জীবনের হিসাব দিতে হবে এই কথার একিন যাতে মজবুত আছে সেই দৃষ্টিভঙ্গি যারা দুনিয়াকে জীবন যাপন করে তাদের ঠিকানা হবে যার না সদা সর্বদাও আজ নসিহতের সিংহে দেখেন হাদিস শরীফে হজরতল্লাহ হাসনের মাঠে আল্লাহর আদালতে সমস্ত মানুষকে হাজিরা দিতে হবে এবং দুনিয়ার জীবনের হিসাব দিতে হবে একা আল্লাহ বলেন সেই দিনকে ভয় করিদিন তোমাদের সবাই আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং দুনিয়ার জীবনের প্রতিদিন মুহূর্তের হিসাব আল্লাহর কাছে যেতে হবে সেই দিন তোমাদের দুনিয়ার জীবনের কর্মফল চূড়ান্তভাবে পরখালের জীবনে তোমাদেরকে বুক করতে হবে হজরতরিম সাল্লা ইসলাম ফরমান যেদিন সমস্ত মানুষ আল্লাহর কাছে ফিরে যেতে হবে দুনিয়ার জীবনের হিসাব দেওয়ার জন্য সুল বলেন যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের জবাব দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত তাকে ঠাই জায়গায় দাঁড়ায় থাকতে হবে নড়াচড়া করতে পারবে না একাধারে পঞ্চাশ হাজার বছর আজকে আপনাদের শ্রোতাদের সংখ্যা অনেক বেশি হয় অনেক চেপে চেপে আপনারা বসছেন তারপরেও অনেক লোকে বসার স্থান পাচ্ছেন না দাঁড়ায় এসে এমত অবস্থায় কেউ যদি এই সমাবেশের মধ্যে দিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে চায় এতগুলি মানুষ ঠেলে তার পক্ষে যাওয়া সহজ হবে না কঠিন মাত্র কয়েক হাজার মানুষের মধ্যে এই যদি অবস্থা হয় হজরত আদম আলহী সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত দুনিয়াতে আসছে আর গেছে সব জিন্দা হইয়া যেদিন একত্র হইয়া দাঁড়াইবে সেই দিন পরিমাণ ভিড় হবে আন্দাজ করে সমস্ত আদম সন্তান জিন্দা হইয়া আল্লাহর আদালতে দুনিয়ার জীবনের হিসাব দেওয়ার জন্য দাঁড়াইবে তার ভাগে কি পরিমাণ জায়গা থাকবে কেউ কি পরিমাণ স্থান পাইবে হাসরের মাঠে দাঁড়াইয়ের জন্য একটা মানুষ দুই পায়ে দাঁড়াইতে যে পরিমাণ জায়গা লাগে এই পরিমাণে এর বেশি থাকবে না বস্তের জায়গা বেশি লাগে বস্তে বেশি বস্টে অন্তত বসার স্থান লাগে এতটুকু স্থান অসলের মাঠে পাবে না শুধু দুইটা পায়া দাঁড়াইতে যে পরিমাণ স্থান লাগে এই পরিমাণ স্থান এক একজন মানুষকে দেওয়া হবে শুধু দুই পায়ে দাঁড়ায় থাকার জন্য আমি ঈশ্বরী ফের সাল্লাম ফরমান বর্ধিত তাপনিয়া মানুষের মাতার আধ হাত উপরে বিরাজ করবে হজরতাল আল্লাহা জিজ্ঞাসা করেন আল্লাহ রসুল হাসরের মাঠের মানুষগুলি যে এই সমস্ত অগণিত নারী পুরুষ একের সামনে অপরে উলঙ্গ অবস্থায় তারা থাকবে আপনি বললেন এটা তো বড় লজ্জার জহাদে হজরত রসুল কেরি ইনসাল্লান আয়সা হাসানের মাঠের অবস্থা যে কত ভয়াবহ সেটা যদি তুমি আন্দাজ করতে পারতে তাহলে কে নারী আর কে পুরুষকে উলঙ্গ আর কে কাপড় পরার সেই চিন্তা করে লাল লজ্জার কল্পনা করার মতো অবকাশ তুমি বাইবে না सूर्य सत्तर गुण तब वर्धित अवस्था माथार आदात फिर जगह दपरदी जान नाम पहाड़े चूड़ारिब्बा बैर करते वज्रपात मत आवाज करते हर मठर पास दाड़ा सब गुलानुष के सामने लिए अल्लाहर का फरियात कर लक्ष लक्ष बत्सर क्षार्थी जख तुम्हारे खाद्य चेहे तुम शुद्धना दिए मानस दीबा खद्य आज पर दाद्य गुलार सामने दाई आुधम तुम परमिशन अपेक्षा आल्लाट परमिशन दौ হাসরের মাঠের সমস্ত মানুষগুলিকে গিলে খাইয়ে লক্ষ বৎসরের কীরা করে। করি এই দিন বলেন হাসরের মাঠের মানুষগুলি ভয়ে ভীত সন্ত্রস্ত হইয়া হা করিকে দিকে হাজার দাঁড়াইব পঞ্চাশ হাজার বৎসরের ভিতরে এক মুহূর্তের জন্য নিচের দিকে দৃষ্টি ফিরাইয়া নেওয়ার কথা তার সরণ থাকবে না কাজে আয়সা কে নারী আর কে পুরুষ কে খাপড় পর হাত কেউ উলঙ্গল সেই দিকে খেয়াল করার সময় বইটা সেই কঠিন আসরের দিনে আল্লাহর রসুল সাল্লা ইসলাম ফরমান ঠাই জায়গায় দাঁড়িয়ে দেখতে হবে আদম সন্তানদেরকে পঞ্চাশ হাজার বৎসর পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের জবাব সেনা দিতে আপনারা সদা সর্বদা ওয়াল দুঃখে শুনেন হাসরের মাঠে প্রশ্ন হবে পাঁচটা এক নম্বর প্রশ্ন দুনিয়ার জীবনটা কোন কাজে বিলীন করেছ দুনিয়ার রংতাম আসার মজা পাইয়া যারা পরখাল বুঝা গেল তারা হাসরের মাঠে প্রথম নম্বর প্রশ্নের জবাবে আজকে বলবে কিনা দুনিয়ার চার্থিক দেখে যারা পর বলে গেল তারা তো হাসরের মাঠে প্রথম প্রশ্নের জবাবই আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়ায় যাবে প্রথম নম্বর প্রশ্নই হবে আন আনার আপনা তোমার দুনিয়ার জীবন তা কোনটা বিলিভ করেছ দুই নম্বর কষ্ট হবে রহানসিমা যাদেরকে যৌবন দান করেছিলাম তুমি যৌবন তাহলে কি করছ বর্তমান সমাজের অমুসলমান তো অমুসলমান বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমানেরাও যৌবনকালে পরকাল স্মরণ করার কোনো দরকারই মনে করেন যখন গায়ে যৌবন থাকে না যখন শরীরের রক্ত গরণ থাকে না যখন বিশ্বাস হইয়া যায় আমার সেই সোনালী জীবন আর কোনদিন ফিরে আসবে না এখন মাটির মিশে যাওয়া তবে আমার আর কোনো পথ নাই তখন আল্লাহ দরবারে আত্মসমর্পণ করতে যায় থাকা অবস্থায় আত্মসমর্পণ করার দাম না দুর্বল হইয়া আত্মসমর্পণ করলে দাম তাহলে আল্লাহর কাছে আত্মসমর্পণ রক্ত তান না হইলে পরে করতে হবে না রক্ত গরণ করতে করতে হবে এই কারণে এক হাদিকে হজরত রসুল করিম সাল্লাহরমান তাও আসলে আমাকে সেই কঠিন মুহূর্তে সাত দল মানুষ আল্লাহর আরো শেষে ছায়া পাইবে এর মাঠে একদল সম্পর্কে আল্লাহ রসুল বলে যারা যৌবন তার থেকে আল্লাহর এবাদতিরা যায় আসলে কয় দল মানুষ আল্লাহর আরো শেষ ছায়ার নিষেধায়া পাইবে আর নিচে ছায়া যারা পাইয়া এরার গায়ে সূর্যের টাক লাগব তাহলে আল্লাহর আরো শেষে কত বড় সৌভাগ্যের ব্যাপার যারা পাই আল্লাহ রসুল বলেন্লাহ যৌবন কাল থেকে যারা আল্লাহর এ লিপ্ত হইয়া যায় ভারত সমাজের মুসলমানরা যৌবন কি করেন কালি করে ভারত সমাজের বেশিরভাগ মুসলমানেরা যৌবন কাল থেকে হাততে লিপ্ত হয় না মস্তানি করে সরমানের জব আপনাকে এখন আদম সন্তান সেই দিন স্থানান্তরিত হতে পারবে না খাই জায়গায় তারা থাকতে হবে সূর্যের নিচে পঞ্চাশ হাজার বছর পর্যাপ্ত প্রথম প্রশ্ন তুমি আর জীবনে কি করেছ দুই নম্বর প্রশ্ন যৌবন দিয়েছিলাম তোমরা কি করেছ দুনিয়ার জীবনে যত মাল কামাই করেছ হালার উপায়ে করেছ না হারাম উপায়ে করেছ প্রশ্ন দুনিয়ার জীবনে উপার্জিত মালগুলি হালাম কাজে খরচ করেছ না আরাম কাজে খরচ করেছ কত নম্বর গেল পাঁচ নম্বর প্রশ্ন হবে আল্লাহ হুকুম নবীর তরিকা যে পরিমাণ জানতে পেরেছ তার মধ্যে কি পরিমাণ আমল করেছ ও আজ শুনলে না যাক না আমল করলে না যাক কোরআন বুঝলে আর জানলে না যাক जात हम कराज पांच प्रश्न जवाब ना, ना दी रसूल बोलें ठाई जगह दाड़ा आदम सन्तान स्थानांतरित होते कठिन हासर विचार दिन हम मुक्ति पवार दरकार आ मुक्ति पाई हुनियर रमतम आशा दी क्या দুনিয়ার চার চিক্রদিককে সেই কঠিন বিপদের কথা মুক্তি পাওয়া যাবেন দুনিয়ার রং তামাশা দিচ্ছে দুনিয়ার মানুষ পরকাল বলিয়া ফেলে এই জন্য দুনিয়ার মানুষকে পরকালের কথা স্মরণ করিয়া দেওয়ার জন্য সমস্ত ভাবে রসুনগণকে বাড়াইছি যত ভাবুর সুনগণের কাছে আসমানি যত কিতাব নাজার করেছি সব আসমান কিতাবে দুনিয়ার মানুষকে আমি এই কথা স্মরণ করিয়া দিছি দুনিয়ার রং তামা সাক্ষরস্থায়ী যেখানে পরখালের চিরস্থায়ী বিফদের কথা ভুলিয়া যাই না। যদি হাস্যাম আছে কিউ কেউ আল্লাহ আমি জানছি না এমন বৃহদে কর্ম আল্লাহ বলে লক্ষাধিক পায় নম্বর পাঠাইয়া তোমাদেরকে জানায় যে যুগের দুনিয়াতে কোন পায় নম্বর নয় বর্তমান যুগের দুনিয়াতে কোন পায়গম্বর আছে সেই যুগের দুনিয়ার কোনো মানুষও হাসলের মাঠে দাঁড়িয়ে বলতে পারেন আল্লাহ দুনিয়ার রং রং দিকে বলিয়া গেছিলাম কোথায় কথা জানতে পারি নাই এই জন্য বলেছিলাম এমন কথা বলার সুযোগ যেই দুনিয়াতে কোনো নবী নাই সেই দুনিয়ার কোনো মানুষেও যেই সুযোগ পাবে না কারণ যেই যুগের দুনিয়াতে কোনো নবী নাই সেই যুগে যে পরিমাণ নদীর উৎসা দিয়েছিলেন আল্লাহ হকার বছরে যে হচ্ছে পাঠায় মাত্র চোদ্দ শত বছরে মাত্র লক্ষাধিক পয় নম্বর পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে পরকাল স্মরণ করায় দেওয়া যুগ যে যুগে দুনিয়াতে লক্ষাধিক পয় নম্বরের একজন নাই এই যুগের দুনিয়াতে চোদ্দ শত বৎসরের ভিতরে মাত্র এক দুই লাখ নয়দ নবী আছেন আপনাদের যুগে ইচ্ছা বর্তমান দুনিয়াতে পায়। এবে নদী বিদ্যমান আছেন শুধুমাত্র সেই দায়িত্ব দাঁড়িয়ে দুনিয়ার মানুষকে স্মরণ করাই দেওয়া যে দুনিয়া পাইয়া তোমরা পরখাল বলে দেশ এখানে হাজার চেষ্টা করে ও থাকতে পারবে না যে উদাসীন হয়ে রাখে সেই প্রকারের অটিনা এই সংবাদ কোটি কোটি রায় বেরোবীরা কেমন পর্যন্ত দুনিয়াভাসীকে জানাইছে তাকে কাজে এই যেমন আর কোন মানুষের হাসারের মাঠে দাঁড়াই এই কথা সুযোগ আমি জানছিলাম প্রণ করেছি এর প্রথমে একে আল্লাহ বলে দুনিয়ার মানুষের অন্তরের মধ্যে দুনিয়ার উপভোগ্য জিনিসগুলির প্রতি আল্লাহর পক্ষ থেকেই আকর্ষণ সৃষ্টি করে দেওয়া হয় নারী উপভোগের আকর্ষণ দুনিয়ার জীবনের অন্তরে আল্লাহর পক্ষ থেকেই সৃষ্টি করে দেওয়া হয় পুত্র সন্তান দিস প্রতি মনের মানহমতা দুনিয়ার জীবনে মানুষের অন্তরে আল্লাহর পক্ষ থেকেই সৃষ্টি করে দেওয়া হয় দুনিয়ার ধনসম্পদ দুনিয়ার গৃহপালিত পশু দুনিয়ার জমিন দুনিয়ার ফসল এইগুলির প্রতি মানুষের অন্তরের আকর্ষণ দুনিয়ার জীবনে আল্লাহর পক্ষ থেকেই সৃষ্টি করে দেওয়া হয় যদি প্রশ্ন লাগে কারো মনে দুনিয়ার প্রতি হল্লাই আমাদের মনে আকর্ষণ সৃষ্টি করিয়া দিলেন আপনার হাল্লাই বলে দিলেন দুনিয়ার আকর্ষণে পরখাল বলিল না হল্লাই আমার ব্যবহার করেন কেন মানুষের মনে আমাদের দুনিয়ার প্রতি আকর্ষণ কে সৃষ্টি করিয়া দিল দুনিয়ার প্রতি আকৃষ্ট হইয়া পরখাল বলিয়া যায় না কে কইয়া দিল তাইলে একদিকে নিয়ে রী সৃষ্টি করে দিলেন আর একদিকে নির আকৃষ্ট হইল না এটা কি করলেন এই প্রশ্নের দীর্ঘ ব্যাখ্যা সাপেক্ষ যে জবাবটা সব দিলে আজকের বিষয়বস্তুর উপর অনেক গুরুত্বপূর্ণ কথা যেগুলি খাওয়া করার সুযোগ পাওয়া যাবে না এই এই প্রশ্নের জবাবটা অতি সহকে আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করি যার অন্তান্তরে দুনিয়ার বুক বিলাসের আকর্ষণ নাই তার মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা লাভের যোগ্যতা নাই যার দুনিয়ার তুচ্ছ বুক আকর্ষণ মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা যোগ্যতা নাই যেমন চিরিস্টা মধ্যে দুনিয়ার ধন আকর্ষণ ফিরিস্টার অঞ্চলে দুনিয়ার নারী উপভোগের আকর্ষণ নাই অঞ্চলে দুনিয়ার কোন রকমের ভোগবিলাসের প্রতি আকর্ষণ নাই যে কারণে আজীবন নিষ্পত্তাকে সত্ত্বেও সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা লাভ করার যোগ্যতা নয় ফিরিস্তানা জীবনে কোনদিন একটা কোনও করেন না এরপরেও সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারেন না ব্যাপার দুনিয়ার মজা হল তুমি সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারো যে দুনিয়ার মজা বোঝে না সে সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারে না দুনিয়ার মজা বুঝেছিল কিনা নম্রুতে দুনিয়ার মতো বুঝেছিল কিনা আর উনি দুনিয়ার মজা বুঝেছিল কিনা হামানে আর সাবধাতেগুলা হবে আর বুঝে এলে দুনিয়ার মজা কি না এরা সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী এসে দুনিয়ার মজা বুঝে না তারাও সৃষ্টির শ্রেষ্ঠ হইতে পারে না সেরা অন্য গুত হামান সাত টাকা বোলা হবা এরা দুনিয়ার মজা বুঝে এরাও সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা হইতে পারে লাভ করতে পারে না তাহলে পারে তারা দুনিয়ার মজা বুঝে আল্লাহ তার অন্তরে দুনিয়ার মজা বুঝার যোগ্যতা দিয়েছেন দুনিয়ার মজা বুঝে কিন্তু এই মজার লোদের পরে না তারাই ফের ইস্তার শ্রেষ্ঠ হইতে পারে কি ইশ্তারা সৃষ্টির শ্রেষ্ঠতারা হইতে পারে না দুনিয়ার মজা বুঝে না ফেরাও না বোল নম্রত কারণ রোমাঞ্চকেন সৃষ্টি